অনেক অনেক শুক্রিয়া আল্লাহ আমাদের কে দিন পুধার মাঝে আল্লাহ তালা আমাদেরকে শরীর করতেন আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আল্লাহ সর্বপ্রথম ফরণ হতো ইমান অর্জন করতে হবে এটা হলো প্রথম ফরণ আর ইমান অর্জন করার পর যারা মুসলমান যে ইমানের পরিচয় ইমানদারের মার্কা একজন ব্যক্তি যে ইমানদার তার পরিচয় কি সে নামাজ যে লোকটা নামাজি না তার ইমানের ব্যাপারে সংশয় পোষণ করা হয়েছে হাবিজের মাঝে আর দেখেন এই যে এই নামাজটা ইসলামের একটা ফরজ হুকুম এই নামাজটা জামাতের সাথে আদায় করার হুকুম আছে আমরা যদি দেখি যে আমাদের মুসলমানদের ইমানের পর যে সমস্ত ফরজ হুকুমগুলো আমাদেরকে পালন করতে হয় অধিকাংশ হুকুমগুলোই এমন যেটা এক একইভাবে পালন করতে হয় নামাজটা ব্যতিক্রমী একটা হুকুম যে হুকুমটা একতাবদ্ধ হয়ে মুসলমানদেরকে জামায়ের সাথে আদায় করতে হয় সেই নামাজটাকে বলা হয় মুসলমানদের ঐক্যের প্রতীক মুসলমানদের একতার প্রতীক জামাতের সাথে নামাজের মাঝে এক কাতারে মুসলমান সমাজের ইমানদের প্রত্যেকটা মানুষ সে একত্রিত হয়ে যায় একই কাতারে ধনী গরিব রাজা প্রজা সমাজের উচ্চবিত্ত সমাজের নিম্নবিত্ত মনীপ গুলাম সবাই একই কাতারের মাঝে দাঁড়িয়ে যায় কারো মাঝে কোনো ভেদাভেদ থাকে না এক কাতারে দাঁড়িয়ে মূলত নামাজের মাঝে এ ঘোষণাটাই দেওয়া হয় যে আমাদের মাঝে কোনো বিভেদ নাই আমাদের মাঝে কোনো বিবাদ নাই আমাদের মাঝে কোনো উচ্চবিত্ত নিম্নবিত্ত নাই আমাদের মাঝে কোনো ধনী গরিব নাই মন মানসিকতা চিন্তা সমস্ত দিক দিয়ে আমরা সবাই সমান সে দেখেন জামাতের সাথে নামাজের যে হুকুমটা আসছে এটা এই ঘোষণার জন্যই আসছে মুসলমানদের শক্তি মুসলমানদের ঐক্য মুসলমানদের একতা সমাজের মাঝে মুসলমানটা যেন একান্ন হয়ে থাকতে পারে মুসলমানটা একটা পরিবারের মতো থাকতে পারে এই ঘোষণাটা সমাজকে দেওয়ার জন্যই হল জামায়াতের সাথে জামায়াতের সাথে নামাজ আদায় এটা বিবাদের জন্য না বরং একতার জন্য অথচ আজকে আমাদের জন্য সবচেয়ে ভিতির ব্যাপার হলো এইটা जमायतर नाम आदायर मुसलमाना जो मस्जिदे आई जमायत नामायत एकता बुझान जमायतर माध्यम एस निजे माध्यम दलादलिजे परस्पर विवादगल से जमायत द्वारा प्रकाश पल्द्य उद्देश्य नाम आदाय नाम जी विवाद जी विवाद गकाशित हमेशा मुसलमान देर पर এই বিবাদগুলো এমন কিছু বিষয় নিয়ে বিভাগগুলো হচ্ছে যে বিষয়গুলো আজকের কোনো নতুন বিষয় তা যে আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে এই ধরনের কোন সমস্যা নেই বরং এমন কিছু বিষয় নিয়ে যে সমস্ত বিষয়গুলোর যে মতবিচ্ছিন্নতা আমাদের যে সমস্ত বিষয়গুলোর ভিন্নতা এটা সাহাবা একরামদের যুগ থেকেই সমস্যাগুলো ছিলক্য এটা সাহাবা একরামদের যুগ থেকেই সেই পার্থক্যটা এটা প্রমাণিত সাহাবা একরামদের আঙুলি বিভিন্ন ধরনের ছিল এবং সাহাবা একরামদের কাছ থেকে পরবর্তী চাবে ঈদরা তারপর এই বিষয়টা এমন না যে আজকে এই সমস্যাটা তৈরি হইছে এই সমস্যাটা হওয়া যাবে না সবার নামাজ একরকম হইতে হবে এই সমস্যাটা আজকের না বরং সবার নামাজ এক পদ্ধতিতে আদায় হয় না এই সমস্যাটা সাহাবা একরমদের যুগ থেকে চলছে যে সবার নামাজ এক পদ্ধতিতে আদায় হয় না নামাজ আদায়ের পদ্ধতি নিয়ে বিভিন্ন ধরনের মতামত এটা দলিলের ভিত্তিতে ইচ্ছার ভিত্তিতে না দলিলের ভিত্তিতে বিভিন্ন মত আছে কিন্তু সাহাবা একরমদের যুগে কখনো এটা নিয়ে বিবেদ বিবাদ হয় নাই নিয়ে কখনো বিবাদ হয় নাই অথচের যুগে হয় নাই সাহাবা একরামদের যুগে নামাজ বিভিন্ন ধরনের ছিল কেউ বলে নাই যে সবার নামাজ এক পেইটা হবে কিন্তু আজকে কিছু মানুষ আজকে আমাদের কিছু ভাই তারা এই ধরনের দাওয়াতকে প্রচার করে যে নামাজ এইটা হলো নামাজের বাকি সমস্ত কিছু গুণ এই কথাগুলো প্রচারিত হয় অর্থাৎ বিভিন্ন পদ্ধতি গুলো যে পদ্ধতি গুলো ক্ষেত্রে আছে কিছু ভাইদেরকে দেখা যায় এই পদ্ধতিগুলোর মধ্যে একটা পদ্ধতির উপর তাদের দৃঢ়তা এইটাই পদ্ধতি এই বিষয়টা নিয়ে আমরা একটু ভাববো আসলে এই বিষয়টা নিয়ে দেখেন বারবার এই কথাটা বলতেছি যে নামাজ আদায়ের বিভিন্ন পদ্ধতি নিয়ে সাহাবা একরামদের যুগ থেকেই কিছুটা একটি লাগছিলাম সাল্ল আলহাসাল্লামের সাহাবা এফরাম এদের মাঝে বিভিন্ন ধরনের সাহাবা একরাম ছিলেন অনেকে ছিলেন তারা নবী করিম সাল্ল আলাইসাল্লাম যে শহরে বাস করছেন মদিনা সেই শহরে তারা বাস করছেন সবসময় নবী করিম সাল্ল আলাইবের কাছে তার সহচার্য তারা ব্যাপকভাবে এমন করিম সাল আলাইবুয়া সাল্লাম থেকে অনেক দূরে থাকতেন নবী করিম সাল আলাইবুয়া সাথে এমন অনেক সাহাবায়ক্রাম তাদের ইতিহাস আমরা পাই জীবনে একবার দেখা হই জীবনে দুইবার দেখা হয়েছে আল্লাহ রসুলের দরবারে সকালবেলা আসছেন বিকাল পর্যন্ত আল্লাহ নবীর কথা এসে মুসলমান হইতে তো তাদের তো বসবাস করা সম্ভব না আল্লাহ রসুল একজন সাহাবিকে দিয়ে দিতেন আল হিসেবে শিক্ষক হিসেবে তো আল্লাহ রসুলের সেই দিনকে প্রচার করার স্বার্থে তিনি একদিন শিক্ষক হিসেবে সেই মহল্লায় জেলে গেছেন সেই মহল্লার মানুষদেরকে তিনি শিখছে এরা পরবর্তীতে সেই এলাকায় আল্লেম হিসেবে শিক্ষক হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে এই দিনকে আমানব হিসেবে পৌঁছায় এইভাবে ইসলামের প্রচার ইসলামের প্রসার এটা একটা সমাজ থেকে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম পাইতে দিনটা আসলে পাইতে নামাজটা আসলে নামাজ সহ দিনের বিভিন্ন যে হুকুম আহকাম গুলো এই হুকুম আহকাম গুলো আল্লাহ নদীর কাছ থেকে সাহাবায়করাম শিখতেন সাহাবা এতরামদের কাছ থেকে তাবে ইন্দরা শিখতেন তাবে ইন্দ্রের কাছ থেকে তাবে তাবে ইন্দরা শিখতেন এরকম প্রত্যেকটা প্রজন্ম তার পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে দিনকে শিখতেন এইভাবে আজ পর্যন্ত আমরা এই দিনকে পাইছি আমরা আমাদের পূর্বপুরুষ আমাদের বাবাদের কাছ থেকে শিখছি চাষীদের কাছ থেকে শিখছি চাচারা দাদা বড় দাদা তাদের কাছ থেকে এরকম ভাবে যুগ পর্যন্ত করছে দিন শিক্ষার মূল মানদন্ত মানদন্তটা ছিল প্রজন্ম থেকে প্রজন্ম প্রত্যেক যুগেই ইসলাম কি শিক্ষার মূল যে শিক্ষা মূল যে বিদ্যালয়টা ইসলাম শিক্ষার মূল যে শিক্ষা ব্যবস্থাটা এটা ছিল পরিবার এটা ছিল সমাজ সামাজিকভাবে দিনকে শিখাবে আমরা আমাদের অবস্থাও দেখি আমরা অধিকাংশই এই বিষয়টা খুব সহজেই বুঝবো আমরা নামাজ শিখছি কোথা থেকে আমরা আমাদের মুরব্বীদেরকে নামাজ পড়তে দেখছি আমরা তাদের দেখা ওই দেখাটাকে দেখি আমরা নামাজতে শিখছি এবং আমাদের মুরব্বীদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা আজকে পনেরো শত বছর পর পর্যন্ত এই নামাজ শিক্ষার ধারাবাহিকতা দিন শিক্ষার ধারাবাহিকতা এটা চলে আস এটা হলো তা এটাকে বলা হয় তারপর আবার অতিরিক্ত আরো কিছু শিক্ষা এতে ভিন্ন বিদ্যালয় থেকে ভিন্ন শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষার কেন্দ্র এবং ভিন্নভাবে শিক্ষার ব্যবস্থা হইতে প্রত্যেক যুগে যুগে কিন্তু মূল ধর্মীয় বেসিক জ্ঞানটা এটা আসলে বিভিন্ন এলাকায় আল্লাহ রসুল শিক্ষক হিসেবে পাঠাচ্ছে তাদেরকে ঠিক সেই এলাকার লোকেরা দিন যারা আল্লাহ রসুলের কাছাকাছি থাকতেন আল্লাহ রসুল যাদেরকে বুঝতেন যে এরা ধর্মীয় যে মূল জ্ঞানটা তারা ভালোভাবে আর তো করতে পারছে আল্লাহ রসুল তাদের কি পাঠিয়েছেন আবার দেখেন আল্লাহ রসুলের মদিনায় যারা অবস্থান করতেন তারাও যে সবাই আল্লাহ রসুলের সহচার্য অনেক বেশি পাইছেন তারা কারণে সম্পৃক্ত ছিলেন অনেকেই কৃষি কাজে সম্পৃক্ত ছিলেন সাহবা ইকরামদের মাঝে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন স্তরের মানুষ ছিলেন সেই সাহবা ইকরামদের মাঝেও আল্লাহ রসুলের যে শিক্ষা এই শিক্ষাটাকে পরবর্তী সময়ে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর যোগ্যতা এটা সবার মাঝে সমানভাবে ছিল নবী করিম সাল আলি ওয়াসাল্লামের যখন অপাত হয়ে গেল তখন ইসলাম মদিনা মদিনার আশপাশ থেকে পৃথিবীর দিকে দিকে ইসলাম যখন ছড়িয়ে গেল তাহাবা ইক্রামরাও ধীরে ধীরে মদিনা থেকে পৃথিবীর দিকে দিকে ছড়া গেল পৃথিবীর বিভিন্ন প্রান্তে আস্তে আস্তে হাবাহিনের জন্য তারা পৃথিবীর দিকে দিকে ছড়া গেছে নদিনে আর ফিরে যাওয়া এই সুযোগটা সকলের হয়নি আমরা একদম খুব অল্প সময়ের বাদ দেখতে পাই যে তারা মদিনা থেকে সেই সমস্ত জায়গায় নিজেদের বুস্তি করলেন বলা হয় হজরত উমর রাজি আল্লাহর জমানায় কুপানগরী এই নগরটাকে পরিকল্পিত তৈরি করার পর তারা নিজেদের বাসস্থান এর মধ্যে হজরত আবু হুরায়রা হজরতে ইতলেমা স্রোত হজরত হজরত আবু মুসাচারী হজরত তাহনা একদম শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ সাহাবায়ক হজরত আলীর যখন খলিফা হইলেন তিনি শীর্ষস্থি আল্লাহতাল আহ তখন তিনি তো মদিনা থেকে কুপায় রাজধানী স্থানান্তর করে মদিনাটা এক ধরনের বরকত বরকত হাতিলের জায়গা হয়ে গেল রাজধানী হয়ে গেল এভাবে কুফায় হয়ে ইতালেন প্রাণচেন্দ্র হয়ে গেলেন বুঝানোর উদ্দেশ্যের একটা অংশ কুফায় চলে আসবে মুদিনা কিন্তু শূন্য হইল না আরেকটা অংশ কুফায় কুফাবাসীদের শিক্ষক ছিলেন হজরত ইবনাম হজরত আলী তারা ছিলেন কুফাবাসীদের শিক্ষক আবার ঠিক দেখেন সেই মদিনার মাঝে হজরতে যায় দিনে তা তিনি ছিলেন মুদিনের শিক্ষক হজরত ইবনে আবলাস তিনি ছিলেন মক্কাবাসীদের শিক্ষক এই তাহাবা একরামদের মাঝে শীর্ষস্থানীয় তাহাবা একরাম যে এলাকায় যিনি ছিলেন সেই এলাকার মানুষরা তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করে নিন ঠিক এভাবে ইসলাম পরবর্তী প্রজন্মের কাছে আসেন এই গুফাবাসীরা হজরত ইবনে মাস ওদের কাছে আর হজরত ইবনে মাসুদ কেমন গুরুত্বপূর্ণ সাহাবি ছিলেন সাহাবাহরামদের অনেকেই বর্ণনা করেন যে আমরা অনেকদিন পর্যন্ত জানতাম না যে হজরত ইবনে মাসুদ কি নবী পরিবারের বাইরের কেউ কিছু ইসলে মাসলত তিনি যখন চলাচল করতেন ইসলেম আসল সাথে সাথে থাকতেন আর তিনি এই সমস্ত কিছুকে বহন করতেন আল্লাহর রসুলের জীবদ্দশায় তার সবচেয়ে কাছে থাকার সুভাগবান যারা এদের মাঝে হজরত ইবনে মাসরুদ তিনি অন্যতম তিনি আল্লা রসুলের প্রত্যেকটা ইবনে মস্তুদকে দেখে দেখে তোমরা ইসলামকে জানবর্তী প্রজন্ম দিন শিখে সাহাবা ইকলামদের কাছ তাদেরকে দেখে দেখে তাদের ব্যাপারটা তা না তাদের জীবন আল্লাহ রসুলের শক্তি ছিল যে সাহাবায় একরামদের আল্লাহর রসুলের প্রত্যেকটা সাহাবি তারা এমন একটা ব্যক্তিত্ব তৈরি হয়েছিলেন তাদের মধ্যে এমন একটা ব্যক্তি সত্তা তৈরি হয়েছিল যে তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডই ছিল দিন তাদের প্রত্যেকটা কাজ থেকে অন্যরা দিনকে দিনকে বুঝছে ব্যাপারটা এমন না ব্যাপারটা এমন না এমন যদি আমরা বুঝি তাহলে ভুল হবে যে তারা বয়স করতেন তার আল্লাহ রসুলের লেকচারগুলো তাদের মুখস্থ ছিল আল্লাহ রসুলের লেকচারের নোটগুলো তাদের কাছে সংরক্ষিত ছিল আর সে নোটগুলো আর লেকচারগুলো তারা সমাজকে দিতেন আর সমাজ সে লেকচারগুলোর দ্বারা সমাজ পরবর্তী সময় ইসলামকে শিখতে আর আমাদের সংরক্ষিত দিল কোশন করিদরাহ পর গুকে হাদি বন গে জ্ঞানবর্ধী জিসে মুরদু কোমিহা দিয়ে আল্লাহর দৃষ্টি আল্লাহবটা ছিল সবচাইতে বড় সাহাবা একরমদের কাছে নামক ছিল আল্লাহ রসুলের সোহবটাই আর সেই সোহবটাই সাহাবা এক একটা ব্যক্তিকে এক একটা ব্যক্তিকে বড় পাত্তরে রূপান্তর করেছেন দেখেন একটা ঘটনা দেখলেন তিনি কুফার বাসী একটা ব্যক্তি ছিল তাদের আবিবাকের ব্যাপারে সে প্রশাসনের কাছে ফলিফার কাছে নালিশ করল তাদিপ না আবিবাক চোখটা ভালো না সাদিবনে আবি না এবং তারিখের ব্যাপারে লালিশিল একটা অপবাদ কে হজরত সাদিবনে আবি বক্স তিনি যখন এই অপবাদ এবং এই মিথ্যা নালিশের খবরটা যখন জানলেন তখন তিনি যে শব্দটাকে উচ্চারণ করছিলেন আমাদের তিনি এই জিনিসটা বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ রসুলের সহমতে থাকার পর আমার মাঝে যদি এই ঘপলতি থেকে যায় তাহলে আমার তো কোন অর্জনই নাই অর্থাৎ তাহবায়তাম আসলে আল্লাহ রসুলের অর্জন মনে করছেন আল্লাহবাম আসলে আল্লাহ রসুলের তোহব দ্বারা তাহবায়করামদের মাঝে জীবন তৈরি হইনি জীবন তৈরি হয়নি পরবর্তীরা দিন শিখতে তাদেরকে দেখে দেখে তাদের প্রত্যেকটা কাজকে দেখতে আর এটাকেই মনে করছে এইটাই ইসলাম এইটাই আল্লাহটা বিষয়ের পরবর্তী প্রজন্ম সাহাবায় আক্রান্তের নামাজ দেখে নামাজ শিখতে তাদের নামাজ দেখতে যে এইভাবে নামাজ পড়ে এটা না যে তার আগে বলছে নামাজ এইভাবে পড়ো এই শিক্ষাটা সাহাবায় আক্রান্তের নাম হ্যাঁ অনেক ক্ষেত্রে নামাজের বিভিন্ন নিয়মের আলোচনা নামাজের বিভিন্ন দোয়ার আলোচনা তার তারা আল্লাহুলের জবান থেকে যেটা শুনতেন মাঝে মাঝে বলছেন পরবর্তী প্রজন্ম যে নামাজ শিখছে এটা বয়ান দ্বারা শিখে নেই শিখতে মূলত নামাজ দেখে দেখে নামাজ শিখতে হ্যাঁ নামাজের ব্যাপারে প্রচুর হাদিস আছে কিন্তু সে হাদিস দ্বারা সেই প্রজন্মের লোকেরা নামাজ শিখে নাই হাদিস আছে প্রচুর जो हादी गुलर्णना करते हैं आड़ी वर्णना करते हैं क्योंकि से नौ ना मुसलिम जरा मुसलमान तहबा एक्राम का रुकु कीब हादी बोलें सेदीज बोलें नाम कर नाम रुकुर माध्यम कस्पिटा बला है हादी बोलें से बला है यही बे हादी की आज এরকম হাদিস যাতেই বাঁচাই করে সেই সময়ের যারা মুসলমান তারা নামাজ শিখেন না আবু হুরায় নামাজকে দেখে দেখে দেখে শিখতেন আর দেখে দেখে শিখতেন এটা সবচেয়ে বড় প্রমাণ আসছে আমাদের কাছে হাদিসের প্রচুর কিতাব আজকে আমাদের কাছে সংরক্ষিত হাদিতে দশটা পৃষ্ঠান আপনি যদি চল্লিশটা পঞ্চাশটা কিতাব কি একত্রিত করেন চল্লিশটা কিতাব একত্রিত করেও আপনি বের করতে পারবেন যে কোন একটা কিতাবের কোন একটা হাদিতে আল্লাহর নদীর কোন একটা তার ভাষণ দ্বারা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কিভাবে নামাজটাকে আদায় করতে হবে দুই একাত নামাজ তিনি লেকচার দিচ্ছেন আর সে লেকচারটাকে তার ছাত্ররা সংরক্ষিত করে আমাদের পর্যন্ত এমন একটা একটা পৌঁছাচ্ছে না যদি তাদের হজরত আবু বকর খলিত হওয়ার পর তার প্রথম ভাষণ কি ছিল আমাদের কাছে সংরক্ষিত আন হজরত উমরের প্রথম ভাষণটা কি ছিল আমাদের কাছে সংরক্ষিত আন এমনকি যে হাদের ময়দানে হজরত কালি দিব্য বলি তিনি কোন সময়ে কি ভাষণ দিতেন প্রত্যেকটা ভাষণ আজকে আমাদের কাছে সংরক্ষিত আছে লব সব সত্যি সংরক্ষিত আছে তাহবায় আকরণদের প্রত্যেকটা কথা আমাদের কাছে ঠিক এইভাবে সংরক্ষিত আছে কিন্তু তাহবায় আকরণ নামাজের ব্যাপারে একটা ভাষণ দিতেন তিনি যার ছাত্রদেরকে শিখাচ্ছেন দুই একাতামাজ শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে পড়তে হবে এইভাবে পড়ো এমন একটা হাদিস এমন একটা ভাষণ হাদিসের কোন কিতাবের মাঝে কেউ দেখাইতে পারবে নাই এমন গীপিক্ষিপ্ত ভাবে বলতেন এরকম পাঁচটা দশটা কিতাবকে একত্রিত করেও নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত একত্রিতভাবে বলা হয়েছে এমন অপেষ্ক এমনটাও পদেষ্ট তাই এই কথার কারণে যেটা প্রধান উদ্দেশ্য যে আসলে দিনটা আসলে শিখা হইতে দেখতে দেখে দিনটা মূলত শিক্ষা হইতে দেখতে দেখে একটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত হ্যাঁ একটা সময় এসে লেখা হবে তাহাবা এক যুগ তবে ইন্দের যুগ তবে তাব ইন্দের যুগ লেখা হয়েছে আর যখন লেখা শুরু হয়েছে আলী এর নাম জানি ইমাম মালিক রহমতুল্লাহ আলহীদের নাম জানি ইমাম আহমদিনের নাম জানি ওনাদের যুগে আইসা লেখা শুরু হয়েছে তার আজ পর্যন্ত লেখা লেখাটা কিন্তু ওনাদের যুগে আসছে ওনারা যখন লেখা শুরু করতেন লেখা যখন শুরু করতেন তখন তারা হাদিব কেউ করছেন তাহবা দেখতেন কি আমল সমাজ এটাকেও তারা দেখতেন আর এটাকেও বের করার চেষ্টা করতেন যে এই আমলটা যে চলতেছে তারও কোনো হাদিস আছে কি নামাজের মাঝে যে এই আমলটা এইভাবে করা হবে ইম আবুহানিকে অনেক সাহাবা একরমদের দেখাও পাইতেন পরবর্তী সময় ইমম মালে ইমাম শাহকে এই সাহাবা একরমদের দেখা না পাইলেও তবে এই তবে তবে ইমদের নিজ নিজ শিক্ষাটাকে তারা লিপিবদ্ধ করতেন হজরত এবং আবহাওয়িত কুপার অধিবাসী ছিলেন ইতনেমাস ওদের কাছ থেকে হজরত ইতনেমাস্তু ওদের কাছ থেকে যে জ্ঞানটা কুপবাসীরা পাইতেন তার শিক্ষাটা দাওয়াত নিয়ে যে সমস্ত আউলিয়া ইকরামদের আগমন ঘটে সঙ্গত কারণে আমরা বুঝতে পারি যে তাদের অধিকাংশই সানাতি শেখের অনুসারী ছিলেন কুফার অধিবাসী ছিলেন যার কারণে ইসলাম শিক্ষা সেই শিক্ষাটাই আমাদের উপমহাদেশে প্রচলিত বহুল প্রচারিত ব্যাপার দিয়ে দেখেন পোকা হয়তের উপর তাদের অনেকগুলো যে পের পূর্ণ কাঠামোটা কোরআন এবং সামনে রেখে এইটার আলোচনাটা পোকাহা যার কারণে আমরা যখন ইসলামকে সহজ আমার দরকার হলো আমি নামাজদের মাঝে কিভাবে নামাজটা করবো আমার দরকার হল রোজার মাত্রা এগুলোকে জানবো কখন রোজাটা ভেঙে যায় কি কি কারণে রোজাটা মাত্র হয়ে রোজার মাঝে ফরজ কয়েকটি সুন্নত কয়েকটি মুস্তাহাব কয়েকটি এ সমস্ত হুকুমগুলো আমার জানার দরকার আর কোরআন এবং ইসলামের হুকুমগুলো কোনো একজন ব্যক্তি আসছে যদি মুসলমান হয় সাথে সাথে আমি তাকে বলতে তুমি নামাজ করণ আমাদের মাঝে বাইরে সাত ফরজ ভিতরের সব ফরজ এই ফরজ আছে নামাজ মাঝে এই কাজগুলো আদি কোনটা ছুটে গেলে তোমাকে আমি দিতে সাথে এটা এক অবদান তারা রিসার্চ করতেন সাহাবা থেকে মূল করতে আর ওইটাকে তারা ঠিক এরকম ভাবে ফেক্টে আসার আমাদের কাছে তারা উপস্থাপন আজকে সাত বছরের একটা বাচ্চা সাত বছর থেকে তাকে যখন নামাজ আদায় করতে হয় তো তার জন্য নামাজটা শিখাসহ যদি পোকাহা গ্রামদের এই অবদানটা না থাকত প্রত্যেকটা মানুষের প্রতি হুকুমটা যদি শরীয়তের এই হইতো যে কোরআন এবং হাদিজ থেকে যাচাই করে না কোরআন এবং হাদিজ দেখ নিজে কোরআন এবং হাদিবকে বুঝে নামাজ করো তাহলে একজন ব্যক্তি মুসলমান হওয়ার সাথে সাথে তাকে সর্বপ্রথম আরবি শিখতে হইত কোরআন শিখতে হইত হাদিস তারপর হুকুম তার উপর আসত ষাট বছর দশ বছরের একটা বাচ্চা সে তো নামার জন্য কারো তাকলিফ করতে পারবে না তার নিজে শিখতে হবে শিখার জন্য প্রত্যেকটা বাচ্চাকে সর্বপ্রথম মাত্রাতে বাধ্যতামূলক ভর্তি হয়। তাকে কোরআন হারিফ ইত্যাদি যাবতীয় বিষয়ে পূর্ণ প্রথায় জেনে তারা চাকরি না করে কোরআন এবং হাদিফ অনুযায়ী নালাজ করতেন এটা পোকা হেক্রান্তের অবদান তারা সহজ করে দিত এখন বিচার বিচার সকলের উপর ফরজ না সকলের জন্য মানা না ফরজ আর কি কি হবে এটা আমাদের কাছে একদম বই আকার এটা আমাদের কাছে একদম ধারাবাহিক ভাবে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে কোনটা ফরস এটা আলাদা করে আমাদের কাছে বলা কোনটা কথা আছে কোনটা শূন্য আছে আমাদের মধ্যে নিষেধ করা হয়েছে কিন্তু কোন নিষেধটা মাত্র আর কোন নিষেধটা হারাম এটা বোঝার যোগ্যতা সবার নাই এটা বুঝার জন্য প্রত্যেকটা মানুষকে গভীর দৃষ্টিতে চাকাইতে হবে কিন্তু এটা বরদ হিসেবে করবা না সুন্নত না মুস্তাহ না করবা কোনো হাদিবদের মাঝে তো বলা নাই যে নামাজের মাঝে সাক্ষর নামাজের ভিতরে করো কোন একটা হাদিসের নাই হ্যাঁ প্রত্যেকটা বিষয় হাদিস এবং কোরআনের মাঝে আছে কিন্তু কোনটার গুরুত্ব কতটুকু যাদের অনুগ্রহে আমরা পাইনি তারা হলেন কোরআন এবং হাদিসের উপর যারা রিচার্জ করতেন তাদের কাছ থেকে যারা দিন শিখছেন তাদের তাদের তাদের খাই তারা তাদের পেথের আলোকে তারা তাদের জ্ঞানের আলোকে এই সমস্ত বিষয়গুলোকে আমাদের সামনে লিপিবদ্ধ করে দিয়েছে দেখা যায় নবী গরিম সাল্ল আলিউলামের থেকে বর্ণিত হাদিব এক রয়েছে তাকবিরে তাহারিমা নামাজের মাঝে শুধু রকম এই এদাই হাত শুধু তাকবিরে তাহারিমার কোন ইতুলটা হয় আবার অনেক হাদিবের মাঝে দেখা যায় তাহারি মাছ তারাও আল্লাহ করছে তাহারি মাছ তিনি করেননি অন্য আরেক হাটির দ্বারা পাইছি না দিলে তাকবিহারি মাছ তারাও রা দাইন করছে এক হাডিতে আমি দেখতেছি যে কোথাও আল্লাহর রসুল বীজ করলে ঝুলে পড়ছে হাদিসের মাঝে পাওয়া যায় আবার কোন হাদিস দ্বারা এই বিষয়টা আসে না হুক্তিরা করবে না ইমাম শুধু করবে নামাজের মাঝে চাষা হুকটা কেমন হবে বিভিন্ন ধরনের বর্ণনা আমাদের কাছে পাওয়া অনেক একরাম চাষা করতেন একরকম ভাবে অনেকে ভিন্নভাবে পড়তেন এখন একজন মানুষ যখন এই হাদিসের এই সমস্ত ভাণ্ডারগুলোকে সামনে নিয়ে বসবে যে আমি আমার নামাজ থেকে হাদিস অনুযায়ী করতে চাই তো সে তো দিশাহারাবে কারণ হাদিসের মাঝে উভয়টা এবং দুইটা বিজের বিপরীত করলে তো চোর পাড়া হইল করলো না তো করলো এই দুইটার মাধ্যমে সামঞ্জস্যতা কিভাবে হবে अथी बेपारा हार कारण मिलने दूरे क्या बेपारे बेपारेपार्थान यदि अनेक क्षेत्र एम हुई दूटा वर्णना पाई उभय আরো অনেক বর্ণনা পাওয়া দিতেছে পাওয়া দিতেছে আরেক হাডিতে দেখা যাইতেছে না রব্বানা ওয়ালাকাল হামীতে এরকম আসছে সবগুলোই তুল রব্বানা আল্লা কাল হামু করলে এটাও তুল ওয়ালাকাল হামদু বলা যাবে আবার আল্লাহ হুম্মা রব্বানা আল্লা কাল হামদু বলা যাবে এটি নিয়ে কোনো মারামারি এটি নিয়ে কোন ঝগড়া এটি নিয়ে কোন বিভেদ নাই বিবাদ নাই সবগুলো তৈরি বহু বিরূপ এমন উভয়টি দলিল দ্বারা প্রমাণ উভয়টি দলিল দ্বারা প্রমাণিত আবার অনেক ক্ষেত্রের বিষয়টা এমন বুঝতে যে প্রথমে একটা শুন্যত ছিল পরবর্তীতে রোমাঞ্চ হয়ে গেছে আল্লা রসুল যতদিন জীবিত ছিলেন তো হুকুমের মাঝে পরিবর্তন হয়েছে এক সময় হুকুম ছিল এরকম কেউ যদি রান্না করা কোনো খাবার খাই তাহলে করতে রান্না করা খাবার খাইলে আগুনে পাকানো খাবার খাইলে তার করতে হবে পরে মানুষ হয় আদিত্যের কিতাব খেলে দেখেন তাহাব একদম বর্ণনা করতেছে যে আমরা যখন রান্না করা খাবারকে জানলের হুকুম উদু করো কি ইত্যাদির প্রথম যুদ্ধের হুকুম ছিল পরবর্তী সময়ে এই হুকুমটা প্রথিত হয়ে আবার অনেক ক্ষেত্রে আসলে শুনল একটা আরেকটা উজ্বর আল্লাহ সব সময় একটা করছেনরকম করছেন কেন কোনটাও করতে পারবা আল্লাহ রসুল দাঁড়ায় অনেক সময় পানি পান করছেন হাদিতার মাঝে পাওয়া যায় এটা আল্লাহ রসুল বুঝাইতেন যে প্রয়োজনে দাঁড়ায় পানি পান করা যেতে পারে যখন বসার মতো প্লেস পাওয়া যাবে কিন্তু এটা সেই হাদিস তারা প্রমাণিত যে তারাই পানি পান করতে হবে এটা আল্লাহ রসুলের সবসময় আমল ছিল সবসময় তো আল্লাহ রসুল বৈশাখ ওইটাই আদব ওইটাই পানি পান করার শূন্য তরিকা কিন্তু আল্লাহ রসুল দ্বারায় পানি পান করতে ওটা দমসমের পানি ছিল পানি তারা পান করার শূন্য অশুভ উশু করার পরে যে পাকড়ির মাঝে কিছু পানি থাকে সেই পানিটা তারায়াপান করার জন্য ওই পানি ছিল এরকমও হইতে পারে অথবা আল্লাহ রসুল জাহাজ বোঝানোর জন্য করতেন ওইটা উচর কিন্তু শূন্য ওইটা না আবার অনেক সময় জন্য করতেন বিশ ঘুরে বলতেন শিখানোর জন্য যেহেতু বিশ মিনিলে বলতে হয় অনেক সময় আমিন ঘুরে বলতেন এটা শিখানোর জন্য এই জায়গায় আমিন বলতে হয় এই ধরনের অনেক কিছু এই যে সমস্যাগুলো বিভিন্ন ধরনের এটাকে জবাব হইতে পারে উহ্ন এটাও একটা জবাব আবার আরেকটা জবাব এরকমও আসতেছে যে একটা তুন্নত আর আরেকটা মানুষ রহিত এটা ইসলামের প্রথম যুগের আমল ছিল পরবর্তী সময় এটা রহিত হয়ে গেছে অথব আল্লাহ এটা সুন্নত হিসেবে করছেন এটা উজর হিসেবে করছেন অথব আল্লাপী এটা সিনে তুন্নত এটা তিনি নিয়ম এটা শিখানোর জন্য করছেন এই সমাধানটা দিবে কে সবাই বুঝবে এই সমাধানটা এই সমাধানটাও যখন এই সমাধানের মাঝে আসছেন তাদের মতামত বিভিন্ন রকম সাহাবা একরাম সকলেই তো আল্লাহ রাসুলের সহবতে এক এক সময় এক একজন ছিলেন এক এক ভাবে ছিলেন তো যে অবস্থার মাঝে ইপনি কুপাবাসীরা স্বাভাবিকভাবে ইবনে মাত্র শিক্ষায় তারা নামাজ শিখতে রোজা শিখতে সমস্ত কিছু শিখতেন মদিরাবাসীরা শিখতে হজরতের জাহাজদের সাহেব সহ অন্যান্য সাহবা কাছে দুই জায়গার শিক্ষা এক না কিছু ভিন্নতা আছে কিছু ভিন্নতা হয়েছে মক্কবাসীদের মদিনাবাসীদের সাথে পার্থক্য হয়ে গেছে এই যে কিছু পার্থক্য হয়ে গেছে তাহাবা একজন যুগটা ছিল এমন একটা যুগ তাদের যুগে এই পার্থক্যগুলো প্রকাশ পাই হজরদৌরের যুগে উপবাসীরা যে মোদিনা যায় নাই মক্কাবাসীরা কি মদিনায় আসে নাই মদিনাবাসীরা কি মক্কায় যায় নাই তো এক এলাকার তাবায় গ্রাম তাবে ইন্দের যখন আরেক এলাকার লোকদের সাথে একত্রিত হওয়া হইত বিশেষ করে হজ কুমরা ইত্যাদি পালনের জন্য রোজার জিয়ারতের জন্য যখন বিভিন্ন এলাকার লোকেরা একত্রিত হইত সেই সময় তো এই জিনিসগুলো প্রকাশ পাই যে কুফায়ত তারা এইভাবে নামার শিখতেন তারা পাচ্ছে হয় নাই বরং তারা দেখতেন কুফাবাসীরা এইভাবে নামাজ পড়তেছে তারা নীরব থাকতেন না এইভাবে পড়তেছে ঠিক আছে এটা সুযোগ স্বয়ং জীবনের আল্লাহ রসুলের জীবন দশায় যুদ্ধের অভিযান যখন আল্লাহ রসুল সাহাবা একরামদের একটা জামাক পাঠাইলেন যে তোমরা বনুকুরায়দার প্রস্তুতি গিয়ে নামাজ পড়বে উপথের মধ্যে সাহাবা একরাম দুইটা ভাগে বিভক্ত হয়ে নামাজ কাজা হইল এখানে গিয়ে নামাজ করবো দুইটা ভাগ যখন হয়ে গেল দুই ভাগ দুই ধরনের আমল করব এক ভাগ আল্লাহ রতুরের হুকুমটাকে বুঝছে যে এই শব্দটা উদ্দেশ্য শব্দ হুকুমকে তারা পালন করতেন আল্লাহ রসুল জীবিত আল্লাহ রসুলের কাছে উভয় মত অবলম্বন করি তাহাবায়ত আমরা তারা নিজের কাজকে বেশ করলাম আল্লাহ থাকল এখন দেখেন এই সাথে আল্লাহ রসুল তোমরা এটা বুঝছো কেন এটা আল্লাহ রসুল বলেন স্বাভাবিকভাবেই আসলে আল্লাহ রসুলের আমরা যদি দুইটা মতকে নিয়ে যাচাই করতে চাই তাহলে এই দুই মতের সমাধান এইটাই আল্লাহ রসুলের আসলে উদ্দেশ্য ছিল করা। আসলে উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি দাওয়া এটাই ছিল উদ্দেশ্য কিন্তু আল্লাহ রসুল কিন্তু তাহাব কোন জামাত ভিন্ন জামাতকে বলেন নাই তোমার করতে ঠিক এরকম ভাবে আমরা যদি যেহেতু আমাদের আলোচনা নামাজনি নামাজের একটা হুকুমের দৃষ্টান্ত নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখবো আল্লাহ রসুলের হাজি বিপাকে বি এই হাদিসের সাহিক চর্জমা হল যে সুরায় ফাতে হাদিস দ্বারা মুক্তি হোক ইমাম হোক সে যাই হোক তার জন্য নামাজ পড়তে গেলে সুরায় ফাতে হা করাটা জরুরি হয়েছে সুরে ফাঁতে না করার কোন সুযোগ কিন্তু সাথে আরেকটা আয়সে পুরনশী আল্লাহ আল কুরআ যখন কোরআন করা হবে সপ্তমী মনোযোগিত এবং এই আয়াতটা নম্বর ঈদা পুরিয়াল কোরআন কুরান যখন পরা হবে ব্যাপার আল্লাহ রাতুল নামাজ পড়াচ্ছিলেন পিছন থেকে তাহবায়ের নাম পিস করতেছিলেন আল্লাহ রাতুল নামাজের পড়ে জিজ্ঞাসা করছিলেন তোমরা কি কেউ আমার সাথে ফিস পিস ঠিক তখন এই আয় হইলের সাথে মনে যুক্ত এখন আর তেল করবেন তো কোরআন দিল আবার দেখেন হাজি তারা তো। ইমাম যখন তলাস করে তোমরা চুপ থাকো আমিন ইমাম যখন বলে তোমরা তারপর আমিন বলো এখন দেখেন এটাকে আমিন বলা আমিন বলো আমিন্তু দূরে বলো নাচে বলো এটা কিন্তু বলা হয় বরং বলা হইছে যখন বলো ইমাম গাইরের মাকতুবি আলাইহিম বলা বল তোমরা আমিন বলো তাহলে এর দ্বারা বুঝা যায় যে ইমাম আমিন আসতে বলতেন ঠিক না এই সুখ থাকি ঠিক সেই সময়ে হাদিসের মাঝে আপনার হুকুম দিচ্ছেন যে তোমরা আমিন বল মুখে দিতেন আপনার এই হুকুমই দিতেন যে ইমাম যখন সরে সাত হাজার করে দূরে আমিন বললে তখন তোমরাও আমিন বলো হুকুমটাতে এইভাবে আসবে হুকুম তো সেইভাবে আসতে চান সুতরাং হুকুম সকলের উপরে আসতে সব সকলেই আসতেই বলবে দূরে বললে তো সবাই দূরে বলবে এই যে হাদিস সূক্ষ্মভাবে প্রত্যেকটা হাদিসকে বুঝতে পার এর দ্বারা যে বিষয়টা বুঝা যায় যে ইমাম যখন কেরাত করবে মুক্তির চুপ থাকবে ইমাম যখন কেরাত করবে মুক্তিরাজুপ থাকবে এখন এই যে হাবিদ আমরা একটা হাবি আমরা এটা সমাধানে আজকে আসতে আমি শুধু এই বিষয়টা আনলাম যে এই করতে হবে এটার উপর হাবি দিব আবার এটা ইমাম পড়বে মুক্ত দিলে পড়বে না এই ব্যাপারেও ইচ্ছুক করলে দলিল পাওয়া যায় এটার উপর দলিল আসবে সুতরাং দলিল ভিত্তিক এই যে বিভিন্নতা এটা আবার একটা আমাদের পুত্তি চাহাবা একর যুগ থেকেই চাহাবা একটা পরীক্ষার মত ছিল যে দূরে পড়তে হবে আমি দূরে বলতে হবে এই মত ছিল এই মতটা ভুল না আবার এই মতো ছিল আসতে বলতে হবে এই মতো ছিল সেটা তাতেহা পড়তে হবে আবার এই মতো ছিল না সোরা তাতে হা পড়া যাবে এখন যদি আজকে আমরা এটা বলি যে না তো ধুতি এই যা না পড়া ভুল রেবেন করতেই হবে না করা ভুল সাহাবায় একরমদের মাধ্যমে তো এই বিষয়টা নিয়ে কোনো বিবেক হয় নাই যদি বিভেদ হইতো সেই বিভেদের আলোচনা আমাদের কাছে আসতো না সেই বিবাদের আলোচনাটা আমরা পাইতাম না কিন্তু এরকম একটা বিবাদের আলোচনা আমাদের পর্যন্ত আসছে এইটাই বিবাদ হয় না হাজির দ্বারাই আমরা পাইতাম আসলে যে বিষয়টা আমাদের এই পূর্ণ আলোচনা দ্বারা বোঝা দরকার যে শিক্ষাটা আমাদের উজ্জিত হওয়া দরকার বিভিন্নতা আছে কিন্তু এই বিভিন্নতার মাঝে কোন বিবাদে আমাদের যেটা করণীয় সেটা হলো যে অঞ্চলে যেটা চলছে তার প্রচলন যে এলাকায় হচ্ছে সেই এলাকায় ভিন্নতার আলোচনা না করা সেই এলাকায় সেই শূন্যতের উপর চলতে এখন অনেকে চিঠি করবে যে না ওইটাও তো সুন্নত ওই শূন্যতের প্রচলনতা আসা দরকার একটা সুন্নত একদম ফেরে দিব আরেকটা সুন্নত একদম ধরবো এটা কেন আবার আমরা তো বিভিন্ন সময় আদি শ্রেণী মান তামাকি সুন্নাতি ইন্দা ফাঁসা আদি কুমাতি পালাবো আজিস যে একটা হারিয়ে যাওয়ার সুন্নতকে আমল করব এক সেইদের সব সে তার আমল নামায় পাব সুতরাং আমাদের সকলের মাঝে আমি না বলার শূন্যতা আসতে বলার শূন্যতা তো জুড়ে বলার শূন্যত্ব নাই এই শূন্যতটাকেও আমরা কিছু মানুষ জানিয়ে রাখি রফ এই না করার শূন্যতা সে করার শূন্যতটাও চালু করা দরকার সেখানে এটাও বুঝার না যেটা চলতেছে এটাকে চলতে দেওয়া আমাদের উপমহাদেশের একজন প্রখ্যাত বুজুরগ শাহ ইসমাহীম শহীদ রাহমদুল্লাহ আলম তিনি হঠাৎ করে চিন্তা শুরু করলেন যে রফ এই আদাইন এটা না করার শূন্যত এই উপমহাদেশ তিনি চিন্তা করলেন যে এটাকে করার শূন্যত চালু করেন এবং ওই থেকে সামলেন যে একটা সুন্দর যেতে চালু নাই যে সুন্দরটাকে চালু করলে একটা শহীদের সব তিনি এটার তালিম ব্যাপকভাবে দিতে থাকলেন মানুষদের তৎকালীন সময়ের আরেকজন বুজুদুসছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই তার আব্দুল কাদের দেহির রহমতুল্লাহ আলহ যিনি শাহ হলিউল্লাহ মহাদুদাহ রহমতুল্লাহ আলাই হের সন্তান তিনি তাকে থামাইলেন চা চরিত্রে থামাইলেন এবং তিনি শিক্ষা দেওয়া একশো শহীদের হিদ এই জায়গায় উম্মত ফাসাদের উপর নাই উম্মত শুনতের উপর আছে যদি বেগাতের উপর থাকে তখন বেদার থেকে তাদেরকে মুক্ত করে শূন্যতের তালিম দেওয়া এটা হলে আমি তৈরি উন্নত শূন্যতের উপরেই আছে সেই সময়ে তুমি যদি আরেকটা শূন্যতের তালিম দাও এটা তো শূন্যতের তালিম না তাদের তালিম এর ব্যাপারে আসলে এটাও বোঝার ব্যাপার যে জায়গায় যে শূন্য থাকবে সে জায়গায় সেই প্রচলনের উপর থাকা এবং মনে করতে থাকে এই জায়গায় এটার প্রচলন চলতেছে চালু করার কোনো প্রয়োজন নেই সেটাকে জুড়ে বলা কোন সুযোগ আছে এই বিষয়টা নিয়ে জলাদলির ব্যাপার নাই এই বিষয়টা কোন জলাদলির ব্যাপার না দেখেন জলাধলির বিষয়টা ভয়াবহ একটা দৃষ্টান্ত নেই যারা বলে রাজিফ দ্বারা তারা দুলিলেন হজরত আব্দুল্লাহ উমর রব্জি আল্লাহ তিনি রফায় আদাইন করতেন এবং তিনি হাজিকে বর্ণনা করতেন এখন হজরত আবদুল্লাহ ওমর তিনি হলেন রফাইন আমরা ছিলেন হজরত আলী তিনি করারও সুযোগ আছে না করার সুযোগ আছে কিন্তু আমি যদি বলি করতেই হবে না করাটা ভুল ভুল তো শুধু আমি আমার মহল্লার ইমাম সাহেব আর আমার মহল্লার যদি মোল্লাদেরকে আমার মহল্লার তাদের কাছে কি সহিদ ছিল না সহিজ তো শুধু না তারা বুঝছেন না করাটা তাদের কাছে এটাই ছিল দিল্তিক ভাবে প্রমাণিত আবার দেখেন এ জায়গায় আমরা না হলে কাজুল্লি উমর কে রাখতে পারি আচ্ছা দেখেন যারা এই সুন্দর ভাবে আমাদের যে সমস্ত ভাইরা বলতে চান রো এই অ্যাডাইনি সুন্দর এইটাই সালাতুর রসুল এইটাই রসুলের নামাজ তারা কিন্তু আবার আমিন ও দূরে বলার পক্ষ যারা রব এই অ্যাডাইনকে দূরে কথা বলেন তারাই আবার আমিনকে ঘুরে বলার কথা বলে একমতের লোক না তারা এখন দেখেন আমিন না তারা বলেন পাড়তে হবে সেই একমতদর্শের লোকদের আরেকটা মত হল রথ এডাইন করতে হবে ইমামের পিছনে চলে পাড়তে হবে এবং তারা এটাও বলেন সুরায় ফাতে তারা নামাজ হবে আর যেহেতু নামাজ হবে না যারা নামাজের মাঝে সুরায় ফাতে না এখন আরেকটা কথা উচ্চমুত্রিত হবেন অর্থাৎ আব্দুল নাইকি উমর তিনি রক্ষায় এদাই তো করতেন কিন্তু সুরায় ফাতে করতেন ইমামে এটা তার আমল ছিল যে সমস্ত ভাইরা আব্দুল নেমরের দলিল ভাইয়া তার হাজিব ভাইয়া তিনি যেহেতু করতেন না ওনার নামাজি হইত না তিনি বেনামাজি ছিলেন বেনামাজির হাজির যারা দিল্ল দেওয়া যায় তাদের মতো অনুযায়ী আমাদের মতো তারপর দেখেন আমিন ঘুরে বলার হাদিস নিয়ে তাদের মাতামাতি কিন্তু আমিন ঘুরে বলার হাদিসটা যেই তা বিহির বর্ণনা করা তিনি হলেন হজরত সুফিয়ান শৌরির রহমতুল্লাহিয়ান তারা এই বিষয়টাও তো ভেঙে দেখা দরকার হজরত সুফিয়ান শৌরির রহমতুল্লাহ আলেই আমিন ঘুরে বলার সহি বর্ণনা যেটা আমিন ঘুরে বলার আমিন ঘুরে বলার বর্ণনা গুলোর মধ্যে যেই বর্ণনাটা সবচেয়ে বিশক্তিশালী সেই বর্ণতা বর্ণনাটা হলে হতুন্ত্রী বর্ণনার দ্বারা কি দলিল দেওয়া যায় আসলে ব্যাপারটা এরকম আমরা যদি শরীয়তের প্রত্যেকটা দলিল সামনে রেখে ভাবি তাহলে দেখবো যে আসলে এই জায়গায় বিচলিত হওয়ার কিছু এবং এই বিষয়টা এমন না যে বিষয়টা নিয়ে মাতামাতি আসতে গেলাধুলিয়া সুপিয়ান বর্ণনা করছেন তিনি এটাই বুঝছেন জুড়ে বলার অবকাশা আত্মও বলার অবকাশা এমন না যে তিনি জুরে বলার হাদিস বর্ণনা করে আত্মীয় বলেন জুরে বলাকে কি ভুল মনে করেন তা না তিনি মনে করেন জুড়েও বলা যায় আত্মও বলা যায় ওইটা মনে করেই তিনি জুড়ে বলার হাদিস বর্ণনা করছেন আমরা এইটা আজকে এই বিষয় নিয়ে জল দিন সৃষ্টি করেছি এটা ধর্ম সম্পর্কে অজ্ঞতা সহি ধর্ম চর্চার ক্ষেত্রে আমাদের অবহেলা একমাত্র অধ্যয়ন ইত্যাদি ক্ষেত্রে এক্ষেত্রেটাই আসলে দেখেন নামাজ হল প্রথমেই বলতেন আমাদের ঐক্যের প্রতীক বিবাদের জন্য নামাজ না নামাজ হল ঐক্যের জন্য বাহবা একরাম যে বিষয়টি নিয়ে ফিকির করতেন যে নামাজের মা এলাকি হবে যে সমস্ত ভাইরা নামাজ করছে না মসজিদ পর্যন্ত আসছে না যারা এখন ইমানের দাওয়াত পায় না ইমানকে যারা শিখে সে সমস্ত মানুষদের পর্যন্ত ইমানের দাওয়াত গুলো দেওয়া তার জন্য সময়কে ব্যয় করা এবং ইমানের দাওয়া পৌঁছানোর জন্য রসুলের মদিনার থেকে পৃথিবীর দিকে যাওয়া ছিল ইসলামের জন্য কিছু করতে হয় অথবা ইমামের পিছনে ছোটায় ফাঁকে প্রতিষ্ঠা করা মসজিদের মধ্যে দূরায় আমিন বলা নিয়ে যুদ্ধজি হাজ করা লড়াই করা এটা মুসলমানের কাজ মুসলমানের হলো এই সমস্ত বিষয়গুলো যে বিষয়গুলো সাহাবায়কলামদের বিভিন্ন মধ্যে চলে আসছে এ সমস্ত কাজগুলো আগের মতোই চলতে দেবে এটার মধ্যে বেদনা করে সবগুলোর উপর আখ্যা রেখে মানুষদেরকে ইমানের দিকে ডাকতে থাকা নামাজের দিকে আঁকতে থাকা এটা হলো মুসলমানের কাজ আর আজকে সে কাজ থেকে আমরা নিজেরা দূরে সরে মসজিদকে নিজেদের ঝগড়ার কেন্দ্র মসজিদ কেন্দ্রকে নিজেদের মারামারি আর নিজেদের জলাদলির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এটা আমাদের ভুল চিত্র এবং যে সমস্ত ভাইরা এই কাজগুলো করতেছে তারা ভুল করছে আল্লাহ তালা আমাদের সকলকেই বুঝার আমল করার তো সিদ্ধান্ত